নবম খণ্ড দক্ষিণেশ্বর মন্দিরে রাখাল প্রভৃতি ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ দক্ষিণেশ্বর মন্দিরে রাখাল রাম কেদার প্রভৃতি ভক্ত সঙ্গে বেদান্তবাদী সাধু সঙ্গে ব্রহ্মজ্ঞানের কথা ঠাকুর শ্রীরামকৃষ্ণ গাড়িতে উঠিতেছেন কালীঘাট দর্শনে যাইবেন শ্রীযুক্ত অধর্ষণের বাটি হইয়া যাইবেন অধর সেখান হইতে সঙ্গে যাইবেন আজ শনিবার অমাবস্যা উনত্রিশে ডিসেম্বর 18৮৩ বেলা একটা হইবে গাড়ি তাঁহার ঘরের উত্তরের বারান্দার কাছে দাঁড়াইয়া আছে মনি গাড়ির দাঁড়ের কাছে আসিয়া দাঁড়াইয়াছেন মণি শ্রীরামকৃষ্ণের প্রতি আজ্ঞা আমি কি যাব শ্রীরামকৃষ্ণ কেন মনি। কলকাতার বাসা হয়ে একবার আসতাম শ্রীরকৃষ্ চিন্ত হইয়া আবার যাবে এখানে বেশ আছো মনি বাড়ি ফিরিবেন কয়েক ঘন্টার জন্য কিন্তু ঠাকুরের মত নাই রবিবার তিরিশে ডিসেম্বর পৌষ শুক্ল প্রতিপদ তিথি বেলা তিনটা হইয়াছে মনি মণি গাছতলায় একাকি বেড়াইতেছেন একটি ভক্ত আসিয়া বলিলেন প্রভু ডাকিতেছেন ঘরে ঠাকুর ভক্ত সঙ্গে বসিয়া আছেন মনি গিয়া প্রণাম করিলেন ও মেজেতে ভক্তদের সঙ্গে বসিলেন কলিকাতা হইতে রাম কেদার প্রভৃতি ভক্তেরা আসিয়াছেন তাহাদের সঙ্গে একটি বেদান্তবাদী সাধু আসিয়াছেন ঠাকুর যেদিন রামের বাগান দর্শন করিতে যান সেই দিন এই সাধুটি সহিত দেখা হয় সাধু পার্শ্বের বাগানের একটি গাছের তলায় একাকে একটি খাটিয়ায় বসিয়াছিলেন রাম আজ ঠাকুরের আদেশে সেই সাধুটিকে সঙ্গে করিয়া আনিয়াছেন সাধুও ঠাকুরকে দর্শন করিবেন ইচ্ছা করিয়াছেন ঠাকুর সাধুর সহিত আনন্দে কথা কহিতেছেন নিজের কাছে ছোট তক্তাটির উপর সাধুকে বসাইয়া আছেন। কথাবার্তা হিন্দিতে হইতেছে শ্রীরামকৃষ্ণ এসব তোমার কীরূপ বোধ হয় বেদান্তবাদী সাধু এসব স্বপ্নবৎ শ্রীরামকৃষ্ণ ব্রহ্ম সত্য জগত মিথ্যা আচ্ছা জি ব্রহ্ম কি রূপ সাধু শব্দই ব্রহ্ম অনাহত শব্দ শ্রীরামকৃষ্ণ কিন্তু জী শব্দের প্রতিপাদ্য একটি আছেন কেমন সাধু বাচ্চ ওই হ্যায় বাচক ওই হয়। এই কথা শুনিতে শুনিতে ঠাকুর সমাধিস্থ হইলেন স্থির চিত্রার পিতের ন্যায় বসিয়া আছেন সাধু ও ভক্তেরা অবাক হইয়া ঠাকুরের এই সমাধি অবস্থা দেখিতেছেন কেদার সাধুকে বলিতেছেন এই দেখো জি ইস্কো সমাধি বলতে সাধু গ্রন্থেই সমাধির কথা পড়িয়াছেন সমাধি কখনো দেখেন নাই ঠাকুর একটু একটু প্রকৃতিস্থ হইতেছেন ও জগন্মাতার সহিত কথা কহিতেছেন বলিতেছেন মা ভালো হব বেহুস করিস সাধুর সঙ্গে সচিদানন্দের কথা কব মা সচিদানন্দের কথা নিয়ে বিলাস করব। সাধু অবাক হইয়া দেখিতেছেন ও এই সকল কথা শুনিতেছেন এইবার ঠাকুর সাধুর সহিত কথা কহিতেছেন বলিতেছেন আব সৌহং উড়াইয়ে দেও আব হাম তোম বিলাস অর্থাৎ সোহ হং সেই আমি উড়াইয়ে দাও এখন আমি তুমি যতক্ষণ আমি তুমি রয়েছে ততক্ষণ মাও আছেন এসো তাকে নিয়ে আনন্দ করা যাক এই কথা কি ঠাকুর বলিতেছেন কিছুক্ষণ কথাবার্তার পর ঠাকুর পঞ্চবটির মধ্যে বেড়াইতেছেন সঙ্গে রাম কেদার মাস্টার প্রভৃতি শ্রীরামকৃষ্ণ সহাস্যে সাধুটিকে কিরকম দেখলে কেদার শুষ্ক জ্ঞান সবে হাড়ি চড়েছে এখনো চাল চড়ে নাই শ্রীরামকৃষ্ণ তা বটে কিন্তু ত্যাগই সংসার যে ত্যাগ করেছে সে অনেকটা এগিয়েছে সাধুটি প্রবর্তকের ঘর তাকে লাভ না না। করলে কিছুই যখন তার প্রেমে মত্ত হওয়া যায় আর কিছু ভালো লাগে না তখন যতনের হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে মন তুই দেখ আর আমি দেখি আর যেন কেউ নাহি দেখে ঠাকুরের ভাবে কেদার একটি গান বলিতেছেন মনের কথা কইব কি সই কইতে মানা দরদি নইলে প্রাণ বাঁচে না মনের মানুষ হয় যে জনা ও তার নয়নেতে যাইগো চেনা ও সে দুই একজনা ভাবে ভাসে রসে ডোবে ও সে উজান পথে করে আনা গোনা ভাবের মানুষ ঠাকুর নিজের ঘরে ফিরিয়াছেন চারটা বাজিয়াছে মা কালীর ঘর খোলা হইয়াছে ঠাকুর সাধুকে সঙ্গে করিয়া মা কালীর ঘরে যাইতেছেন মনি সঙ্গে আছেন ঘরে প্রবেশ করিয়া ঠাকুর ভক্তিভরে মাকে প্রণাম করিতেছেন সাধুও হাত জোর করিয়া মাথা নোমাইয়া মাকে পুনঃ পুনঃ প্রণাম করিলেন শ্রীরামকৃষ্ণ কেমন জি দর্শন সাধু ভক্তিভরে কালী প্রধানা হয়। হ্যায় শ্রীরামকৃষ্ণ কালী ব্রহ্ম অভেদ কেমন জী সাধু যতক্ষণ বহির্মুখ ততক্ষণ কালী মানতে হবে যতক্ষণ বহির্মুখ ততক্ষণ ভালো মন্দ ততক্ষণ এটি প্রিয় এটি ত্যায্য এই দেখুন নামরূপ তো সব মিথ্যা কিন্তু যতক্ষণ আমি বহির মুখ, ততক্ষণ স্ত্রীলোক ত্যাজ্য। আর উপদেশের জন্য এটা ভালো ওটা নচিত ভ্রষ্টাচার হবে ঠাকুর সাধুর সঙ্গে কথা কহিতে কহিতে ঘরে ফিরিলেন শ্রীরামকৃষ্ণ মনির প্রতি দেখলে সাধু কালিঘরে প্রণাম করলেন মনি, আজ্ঞা হাঁ পরদিন সোমবার একত্রিশে ডিসেম্বর বেলা চারটা হইবে ঠাকুর ভক্ত সঙ্গে ঘরে বসিয়া আছেন বলরাম মনি, রাখাল লাটু হরেশ প্রভৃতি আছেন ঠাকুর মণিকে ও বলরামকে বলিতেছেন হলধরের জ্ঞানীর ভাব ছিল সে অধ্যাত্মনি সব রাত দিন পরত এদিকে শাঁখার কথায় মুখ বাঁকাত আমি যখন কাঙালিদের পাতে একটু একটু খেলাম তখন বললে তোর ছেলেদের বিয়ে কেমন করে হবে আমি বললাম তবে রে শালা আমার আবার ছেলেপিলে হবে তোর গীতা বেদান্ত পড়ার মুখে আগুন দেখো না এদিকে বলছে জগৎ মিথ্যা আবার বিষ্ণুঘরে নাক ধেন ধ্যান সন্ধ্যা হইল বলরামাদি ভক্তেরা কলিকাতায় চলিয়া গিয়াছেন ঘরে ঠাকুর মার চিন্তা করিতেছেন কি পরে ঠাকুরবাড়িতে আরতি সুমধুর শব্দ শোনা যাইতে লাগিল রাত্রি প্রায় আটটা হইয়াছে ঠাকুর ভাবে সুমধুর স্বরে সুর করিয়া মার সহিত কথা কহিতেছেন মণি মেজেতে আছেন। ঠাকুর মধুর নাম উচ্চারণ করিতেছেন হরিং হরিং হরিও মাকে বলিতেছেন ও মা ব্রহ্মজ্ঞান দিয়ে করে রাখিসনি ব্রহ্মজ্ঞান চাই না মা আমি আনন্দ করব, বিলাস করব। আবার বলিতেছেন বেদান্ত জানি না মা জানতে চাই না মা মা তোকে পেলে বেদ কত নিচে পড়ে থাকে কৃষ্ণ রে তোরে বলবো, খা রে নে রে বাপ কৃষ্ণ রে বলব তুই আমার জন্য দেহ ধারণ করে এসেছিস বাপ